আনাস সিবনু মালিকরা দিল্লাতালন হতে বর্ণিত তিনি বলেন যখন নবী সাল্লু আলিয়া সাল্লাম মদিনায় আসেন তখন আমার বয়স দশ বছর ছিল আমার মা চাচি ও ফুফুরা আমাকে রসুল সাল্লাহ আল্লাহ এর খাদিম হবার জন্য উৎসাহিত করেছিলেন এরপর আমি বছর কাল তার খেদমত করি যখন নবী সাল্লাহ সাল্লামের এন্তেকাল হয় তখন আমার বয়স ছিল ২০ বছর আমি পর্দা সম্পর্কে অন্যদের চেয়ে অধিক জানি পর্দা সম্পর্কেও প্রাথমিক আয়াতসমূহ জায়নাব বিন্দু জাহোস রদেলাহ তালান এর সঙ্গে নবী সাল্লু আলু সাল্লাম এর বাসরাত উদযাপনের সময় অবতীর্ণ হয়েছিল সেদিন সকালবেলা নবী সাল্লু আল্লাম দুলহা ছিলেন এবং লোকদেরকে ওয়ালিমার দাওয়াত করলেন সুতরাং তারা এসে খানা খেলেন কিছু লোক ব্যতীত সবাই চলে গেলেন তারা দীর্ঘ সময় অবস্থান করলেন তারপর নবী সাল্লু আলু সাল্লাম উঠে বাইরে গেলেন আমিও তার পিছু পিছু চলে এলাম যাতে করে অন্যরাও বের হয়ে আসে নবী সাল্লু আলু সাল্লাম সামনের দিকে এগিয়ে গেলেন এমনকি তিনি আয়সার রাজিল্লাহ তালান্না এর কক্ষের নিকট পর্যন্ত গেলেন এরপর বাকি লোকগুলো হয়তো চলে গেছে কথা ভেবে তিনি ফিরে এলেন আমিও তার সঙ্গে ফিরে এলাম নবী সাল্লু আলিয়া সাল্লাম জায়নাব রাজিল্লাহ তালান্না এর কক্ষে প্রবেশ করে দেখতে পেলেন যে লোকগুলো বসে আছে চলে যায়নি সুতরাং নবী সাল্লু আলাই সাল্লাম পুনরায় বাইরে বেরোলেন এবং আমি তার সঙ্গে এলাম যখন আমরা আয়সার রদিল্লাহ তু আলহ্ন এর কক্ষের নিকট পর্যন্ত পুঁছলাম তিনি ভাবলেন যে এতক্ষণে হয়তো লোকগুলো চলে গেছে তিনি ফিরে এলেন अमीय तर संगे फिर एस देखल जोकगुलो चले गरपर नबी सलूल सल्लम और एक पर्दा टें दिलय पर्दार आयत अवतीर्ण हल